আবাদ ইবনু তামিম রহমতুল্লাহ আলহি এর চাচা হতে বর্ণিত একদা আল্লাহর রাসুল সাল্লাম এর নিকট এক ব্যক্তি সম্পর্কে বলা হলো যে তার মনে হয়েছিল যেন চালাতের মধ্যে কিছু হয়ে গিয়েছিল তিনি বললেন সে যেন ফিরে না যায় যতক্ষণ না শব্দ শোনে বা দুর্গন্ধ পায়